উম্মুল মুমিনিন আইশাহ রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন রাতের কোনো সালাতে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বসে কিরাত পড়তে দেখিনি অবশ্য শেষ দিকে বার্ধক্যে উপনীত হলে তিনি বসে কিরাত পড়তেন যখন পঠিত সুরার তিরিশ চল্লিশ আয়াত অবশিষ্ট থাকত তখন দাঁড়িয়ে যেতেন এবং সেগুলো পড়ার পর রুকু করতেন